সুর আব্দ খান রহমান রহীম আল্লাহ তালান and <sighs> हामी सुष्ट किबेट मर्जदापूर्ण रावश जहान नाम सतर्ककारी से मध्य प्रत्येक गुरुत्पूर्ण क्या फैसला स्थिरीकृत है आदेश क्रमे कम्पादन निसंदेहर दूत पाठी एटन्न है तुम्हार मालिकर एक अनुग्रह अवश्य शुनि সবকিছু জানেন তিনি আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছুর মালিক যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হো না তিনি ছাড়া আর নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও মালিক এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল খেলতামাশা করে চলেছে It's the man. Oh, baby, keep finding life. cuanto Owșuri bao pocha অতএব ভেন তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি তখন তারা বলবে হি আমাদের মালিক আমাদের কাছ থেকে এ আজাব সরিয়ে নাও আমরা এক্ষুনি ইমান আনছি কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রসুল তো এসেই গেছে তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি আমি যদি কিছু সময়ের জন্য আজাব সরিয়েও দিই তাতে কি লাভ তোমরা তো আবার তাই করবে একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরি প্রতিশোধ নেব এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি তাদের কাছেও আমার একজন সম্মানিত রসুল মূসা এসেছিল সে ফেরাউনের লোকদের বলল আল্লাহ তালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি সে বলল তোমরা আল্লাহ তালার সাথে বিদ্রোহ করো না আমি তো নবদের এক সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি তোমরা যাতে আমাকে পাথর বেড়ে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো واتركي البحثا wo फरमानी देखे दुआ करलिक नाफरमान जी मुक्ति दाओ बाते जनपद पड़ो सवधान फिर उन्होंने पक्ष तुम्हारे पश्चात समुद्र के शांत रेखे तुम पार हो नदेहरा एक निमज्जित बाहरी जाये ওরা নিজেদের পেছনে কত উদ্দান কত গেছে। কত ক্ষেত্রের ফসল কত সুরম কত বিলাস সামগ্রী যাতে ওরা ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম উস্ত্রপাত করল না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল আজাব আসার পর তাদের আর কোনো অবকাশই দেওয়া হল না আমি অবশ্যই বনি ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাদ দিয়েছি অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি আমি তাদের বনী ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল বিন <m> লোকেরা মুসলমানদের বলতো এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তোমরা যদি কেয়ামত পুনরুত্থান সম্পর্কে সত্যপাতি হও তাহলে আমাদের কবর থেকে নিয়ে এসো শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালী দেরও ধ্বংস করে দিয়েছি না, তারা ছিল জঘন্য নাফরমান জাতি আমি আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনটাই খেলতামাশার ছলে পয়দা করিনি এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না অতঃর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফসলার দিন নির্ধারিত রয়েছে সেদিন এক বন্ধু আর এক বন্ধুর কাজে আসবে না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে অবশ্য যার উপর আল্লা তালা দয়া করবেন তার কথা স্বতন্ত্র নিঃসন্দেহে আল্লাহতালা মহাপরাক্রমশালী ও দয়ালু يلبسون من سندس وإستبرق متقابلين كذلك 124. لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاظهم عذاب الجحيم وذلك <تصفيق> هو অবশ্যই জাহান নামে নামের একটি গাছ থাকবে তা হবে গুনাগারদের জন্য সেখানকার খাদ্য তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে তা যেন ফুটন্ত অতপর হেঁচড়ে জাহান নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও তাকে বলা হবে আজাবের স্বাদ আস্বাদন করো। তুমি না ছিল একজন শক্তিশালী অভিজাত মানুষ আর এই শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি হান। অপরদিকে পরেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে মনোরম উদ্যানে ও অমীয় ধারায়, মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনে হয়ে বসবে এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেব আয়ত লোচনা পরমা সুন্দরী হুর प्रशान मन सबधरण फल फलाडर दी थे प्रथम मृत्यु छाड़ा जा मृत्यु करते मालिक तर जहांान नाम आजबी बाबे हे नबी ए हमें मालिकर पक्ष दया सत्यार अर्थेट महासाफल्य अत हे नबी कुरान के तुम्हारे मातृभाषा सहज कर दिए যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা যাচ্ছে